গোলাপ রাজকুমারী ও সোনালি পাখি বহু বছর আগে বহু দূর এক দেশে এক অতীব সুন্দরী রাজকুমারী থাকতো। অসামান্য তার রূপ মাথায় লাল রঙের এক রাস চুল আর গোলাপ ছিল তার প্রিয় ফুল তাই তাকে সবাই বলতো গোলাপ রাজকুমারী দেশের সবাই তাকে খুবই ভালোবাসত কয়েকটি বাচ্চা তার কাছে বেশ কয়েকগুচ্ছ গোলাপ নিয়ে এল তার কোনোটা লাল কোনোটা সাদা আবার কোনটা হলুদ করে দিল বাচ্চারা তো হেসেই মুজ সন্ধেবেলা অন্ধকার নেমে এলে রাজকুমারী বারান্দায় গিয়ে হাততালি দিয়ে বলে ওষু আমার প্রিয় পাখি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 কিন্তু একদিন এক বিপদ ঘটল এক দুষ্টু ডাইনি গোলাপ রাজকুমারীর কথা জানতে পারল রাজকুমারীর ওকে আমার মোটেই পছন্দ না ও একটু বেশি ভালো আর দয়ালু ডাইনিটা ভাবল ওকে অভিশাপ দিতে হবে বিম। গোলাপের রং যেন হয়ে যায় আর সঙ্গে সঙ্গে গোলাপ তারা ঘুমিয়ে সুন্দর স্বপ্ন দেখতে পারে সেই সন্ধ্যেবেলাতেই গোলাপ রাজকুমারী বারান্দায় গিয়ে হাত দিল সোনালি পাখি এলো কিন্তু লালের বদলে তার চুলের কালো রং চকচক করে উঠল ও পাখিটি তার সুরে শীষ দিল গোলাপ রাজকুমারী তার সেই ঘুম পারানি গান গাইল দেশের সবাই ঘুমিয়ে পড়ল কিন্তু সেই রাতে সবাই দুঃস্বপ্ন দেখল আর পরের দিন সকালে ওরে বাপরে কি ভয়ানক দুঃস্বপ্ন শুধুই অন্ধকার আর আমি স্বপ্নে চারিদিকে সাপ দেখলাম সোনালি পাখি আমি আমার প্রজাদের কিভাবে সুন্দর সুন্দর স্বপ্ন দেখাতে পারি গোলাপ জলে কালো চুল চৌবাচ্ছায় জল ভরে তার উপরে গোলাপের পাপড়ি ছড়িয়ে দিল আর যেই তার চুল সেই জলে ডুবাল সঙ্গে সঙ্গে তার চুল আবার লাল হয়ে গেল লাল হয়ে গেছে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 আহ এবার দেখো আবার আমার ক্ষমতা এইবার ডাইনি দেশে যত গোলাপ ফুটেছিল সব তুলে নিল রাজকুমারীকে কাঁদতে দেখে সে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 তোমার জন্য সুন্দরী রাজকন্যা গোলাপ কোথায় পেলি আমি তৈরি করেছি তোমার চোখের এক মোটা জলে লাল চুল দিয়ে খুশি হয়ে রাজকুমারী গোলাপ নিয়ে তার পাপড়ি জলের ওপর ছড়িয়ে দিল তারপর নিজের চুল সেই জলে ডুবিয়ে দিল ডাইনির অভিশাপ আর রইল না অভিশাপ নষ্ট হয়ে গেল আর সবাই হতবাক হয়ে গেল ও এতো জাদু হলো যুবক এই লাল চুল তুমি কোথায় পেলে রাজামশাই যখন আমি আর রাজকুমারী ছোট ছিলাম ওর মাথা থেকে একটা লাল চুল ছিঁড়ে নিজের কাছে রেখে দিয়েছিলাম নিজের চিহ্ন হিসেবে আর ও আমার একটা চুল নিজের কাছে যত্ন করে গুছিয়ে রেখে দিয়েছিল ও ঠিকই বলছে বাবা রাজকুমারী একটা ছোট্ট বাক্স বার করল আর বাক্স খুলতেই দেখা গেল